তিনি বলেন নবী সাল্লাগের মধ্যে ব্যতীত কারণিকট আমার চেয়ে অধিক হাদিস নাই কারণ তিনি লিখতেন আর আমি লিখতাম না মাম্মার রহমতুল্লা আলাহি আম্মার রহমতুল্লাহ আলাহি সূত্রই আবু হুরাইরা রাজিয়াল্লাহাল অনুরূপ বর্ণনা করেছেন